بسم الله রহমান وعمل صالحاً وعمل صالحاً رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদসাল্লাম নাজিলামের উপর আজকেশো উনত্রিশ হিজড়ি বছরের শেষ শুক্রবার আগামী সপ্তাহে নতুন বছর চোদ্দশো ত্রিশ শুক্রবার শুরু হবে নতুন বছর শুরু হবে আমাদের যে শুক্রবারের ধারাবাহিক দাস ছিল বেশ কিছুদিন থেকে তা হচ্ছে তিনটি মূলনীতি সম্পর্কে ওসুরুসাল এই তিনটি মূলনীতির যে কিতাবটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও আকারের দিক দিয়ে ক্ষুদ্র যে সম্পর্কে প্রত্যেক মুসলিমের জ্ঞান হাসিল করা এবং তার জীবন জীবনযাপন করা তা বিশ্বাস করা খরচ হজের আগেই দর শেষ হয়ে গেছে তৃতীয় বিষয়টি বাকি আছে তা হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহামের সম্পর্কে সঠিক জ্ঞান হাসিল করা তৃতীয় মূলনীতি আল্লাহ পাক মোহাম্মদ সাল্লি সাল্লামকে শেষ রাসুল করে প্রেরণ করেছেন এ হচ্ছে আমাদের ইমান এবং তাকে সারা বিশ্ব জাহানের জন্য রাসুল করে প্রেরণ করেছেন কালো সাদা যত রকমের লোক আছে যত ভাষাভাষী লোক আছে কি মানুষ ছাড়া জিনের জন্য তাকে রাসুল করে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলম সমস্ত জাতির জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ সুসংবাদদাতা সতর্ককারী হিসাবে প্রেরণ করেছেন এসব কথা কোরআনিকেরিমের বিভিন্ন আয়তে রয়েছে মহানাল্লা করেছেন করুণা স্বরূপ জাহানের রহমত আলামিন মানে শুধু মানুষ আর জিন নয় যদিও আলামিনের শ্রেষ্ঠ সৃষ্টি বিশ্বজগতের শ্রেষ্ঠ মখলুক মানুষ তারপরে জিন কিন্তু আল্লাহ তাকে শুধু মানুষ জিনের জন্য প্রেরণ করেননি আলমিনের জন্য রহমত অর্থাৎ পশু পাখি সমস্ত প্রাণীর জন্য রহমত স্বরূপ এবং নবিস আল্লাহ ইসলামের জীবনে এইরকম বহু ঘটনা রয়েছে যে পশুর সাথে কি আচরণ মানুষের হওয়া উচিত তার শিক্ষা দিয়েছেন এ একটি বড় বিষয় রয়েছে बे किचुद चिंता कर सम्पर्क एक बक्त्य है इनशाल्ला मंगलवार मंगलवार पश्चिमा देशगुली यूरोप अमरिक अनिमाल रईट मान पशुअिकार पशुअिकार मानवाधिकार यद कथा बारा खूब बसि बला हम बर तर एक श्रेणी मानस चाहते पशुर अधिकार बस मुसलिम चाहते पशुधिकारे बी पशुर अधिकार शिक्षाओं दूश आढ़ाई बचर थे तारा आगे पक्षांत रसुल्लासूल पुरतन तारा शिक्षा ता शिक्षा पर ग्रहण कर प्रचार माध्यम तरफ हाथ से मानस कौछी चोखे देखे मन कर पशु अधिकार बुझे ইসলাম আসল মানুষের অধিকার পশুর অধিকারের শিক্ষা দিয়েছে তো নবী করিম সাল্লা সালামকে আল্লাহ সারা বিশ্ব জাহানের জন্য রহমত করেছেন জাহানের মধ্যে পশু পাখিও রয়েছে সে সবের জন্য আল্লাহ পাকুলকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন আল্লাহ পাক আর ইরশাদ করেছেন ওমা আর সালাকলা কাহিনাস হে নবী আপনাকে আমি প্রেরণ করেছি সমস্ত মানুষের জন্য লিন্নাস মানে মানুষের জন্য বরং আলিফুল্লাম যদি গ্রামারে বলা হয় ইস্তক রাখ তাহলে সমস্ত মানুষের জন্য যথেষ্ট আল্লাহ তার সাথে অতিরিক্ত যারা মমিন মুসলিম হবে যারা সৎ হবে তাদের জন্য বা শির সুসংবাদ দাতা করে তাদের জন্য সুসংবাদ দেওয়ার জন্য আপনি প্রেরিত হয়েছেন ভাগ্যবান তোমরা সুসংবাদ তোমাদের জন্য দুনিয়া এবং আফেরাতে আসল শান্তি তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য ফলা হফুন আলিম আল্লাহমান তোমাদের না কোন দুশ্চিন্তা না ভয় রয়েছে সুসংবাদ এই সুসংবাদ দেওয়ার জন্য প্রেরিত হয়েছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম নজিরা সতর্ক কারি করি আল্লাহ বলছে যারা অস্বীকার করবে যারা আল্লাহর তৌহিদকে সিরকে পরিবর্তন করে দেবে তৌহিদের জায়গায় করবে যারা কপটতা মোনাফিকির রাস্তা নেবে যারা বেনামাজি হওয়ার রাস্তা নেবে যারা গনহার পাপের রাস্তা নেবে নাজা সাবধান সতর্ক আল্লাহর আজাব থেকে দুনিয়ার আজাব তোমাদের প্রতীক্ষায় রয়েছে মতের পরের আজাব তোমাদের প্রতীক্ষায় রয়েছে কবরে তোমাদের জন্য আজাব রয়েছে শাস্তি রয়েছে আখেরাতে পরকালে জাহান্নামে তোমাদের জন্য আজাব রয়েছে নাজিরা নবী করিম সাল্লি সাল্লাম সারা বিশ্ব জাহানের জন্য প্রেরিত হয়েছেন আরো আল্লাহের সাদ করেছেন হে হিন্দু হে জৈন হে বৌদ্ধ হে শিখ হে মুসলিম ইয়া নাস হে মানব সকল ইন্নি রসুল্লাহ নিশ্চয় আমি আল্লাহর রসুল এলই কুম জমিয়া তোমাদের সবার জন্য। তোমাদের সবার জন্য তো নবী করিম সাল্লা রেসালাত হচ্ছে সারা বিশ্ব জাহানের জন্য সমস্ত মানুষের জন্য জিন্নাতের জন্য সেই নবী সাল্লা সম্পর্কে জ্ঞান হাসিল করা একটি বড় এবার আদত এই হাসিল করা ফরজ নবী করিম সাল্লা যেহেতু আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আদর্শ মানব তার প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে অনুকরণ করতে হবে ইত্যবা অনুসরণ করতে হবে তার আনুগত্য করতে হবে রসুল্লাহ আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হওয়া ইয়ের ফাকাদ আতা আল্লাহ যে ব্যক্তি রসুলের আনুগত্য করল রসুল্লাহ সাল্লামের আদর্শ মোতাবেক জীবনযাপন করলো তাকে মেনে চললো সে যেন আল্লাহকে মানল সে আল্লাহরই আনুগত্য করল তো নবী করিমি সাল্লাহি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা এটি হচ্ছে তৃতীয় মূলনীতি। সেই সম্পর্কে লেখক কি বলেছেন তা তার সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে তার বংশ পরিচয় সম্পর্কে তার জন্ম কোথায় সম্পর্কে সংক্ষেপে যে কথাগুলি লেখক বলেছেন তারই আমি ব্যাখ্যা করব আপনাদের সামনে বলছেন আল আসলুসালিস তৃতীয় মূলনীতি আসল মানে হচ্ছে মূলনীতি আসল আজকাল ধর্মিক লোকদেরকে কাফেরা ইসলাম দুরোহী শত্রুরা মোনাফিকরা মুসলিম সমাজে যারা মুনাফিক বেদিন ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী এই কুফুরি মতবাদে বিশ্বাসী মুনাফিক মুসলমানগুলি বলে মৌলবাদী আর মৌলবাদী ধর্মিক লোকদেরকে মৌলবাদী বলে আর যারা দিনে বিশ্বাসী ইসলামে বিশ্বাসী এবং ইসলামের প্রতি আমলকারী তাদেরকে তারা মৌলবাদী বলে এবং এই পথকে তারা মৌলবাদ বলে মূল শব্দই মানে হচ্ছে আসল আমাদের কাছে আসল আছে আর এরা সব জাল মোনাফেক মুশ্রেক আল্লাহ যারা দিনের শিক্ষা থেকে দূরে দিনের প্রতি আমল করা থেকে দূরে তারা হচ্ছে নকল তো আসল মানে হচ্ছে মূল মৌল বলে বাঙালি মোনাফেকরা আর বাঙালি ইসলামের শত্রুরা আর যারা इसलम शत्रु तो मौल मौल प्रशंसार शब्द जेमन कबर पुजारी विद्यार्थी ओहबी बुरान सुन्नार अनसारी वह गाल दीते चेष्टा कर दुआते रूपान्त कर दिए बोलना ठीक तेमी का मुशरिक मुनाफिकरा से मौल आल्ला बदले दिए आलह कारण वाम आल्ला नाम और जो निसबेर लागाना मद्रासा पड़ा हाफिज आलेम अने বা এমনিও আমি বুঝাইলে বুঝবেন সাধারণ যারা বাংলা ইংলিশ শিক্ষিত তারাও ইয়াকে বলা হয়তের জন্য ঢাকা যদি কোনো ঢাকা বাসী হয় তাহলে বি তাই না খুলনার লোক হয় খুলনা হ্যাঁ বাংলাদেশ বাংলাদেশি ইয়া লাগালে তাই না হিন্দ ইন্ডিয়া হিন্দি তো ইয়াটা হচ্ছে নিঃস্বুতের মানে ওই শহর বা ওই দেশের সাথে সম্পর্কিত আপনি তাহলে ওয়াহাবে যখন ইয়া লাগাইলেন ওয়াহাবি করলেন তখন তার মানে হইল আল্লাহ আল্লাহর সাথে সম্পর্কিত। এদের সম্পর্ক কার সাথে আল্লাহর তারা গাল দিতে চেয়েছিল গাল দিতে চলছিল দুইটি ইসলামের শত্রু এক হচ্ছে ব্রিটিশ ইসলামের শত্রু যারা মুসলিম দেশগুলি দখল করেছিল আর সেই যুগের আমাদের ঘরের ইসলামের শত্রু কবর পূজারী সুফিবাদী বিশ্বাসী হচ্ছে মারেফা নবীক্লা আলি সাল্লাম তোমাদের নবী মোহাম্মদ সাল আলি সাল্লাম সম্পর্কে জ্ঞান হাসিল করা এ হচ্ছে আসল মারেফাত মারেফাত মানে জ্ঞান হাসিল করা আর মারেফত মানে এই সুফিবাদের বিদাতি মারিফাত ইসলামে নেই যে বিশেষ কিছু লোক মারিফত জানে আর সেই এমন মারিফাতের মারিফাত যে কোরআনে অনেক হাদিস হলে এর আলেমরা জানে না মোহাদিসও জানেন না ফোকাহাও জানেন না না তারা জানে না এটাই তো তাদের দাবি যে বড় বড় আলেম আলমা কি করে মরিধ হইল পীর সাহেবের তার মানে ওই পীরেরাই শুধু মারিফাত জানে কোরআন হাদিস পড়ে তারা পুজোই বলো না এই তাহলে কোন মারিফাত নিশ্চয়ই আল্লাহর মারিফাত নেই আল্লাহর দিনের মারিফাত নেই আর রসুলের মারিফাত নেই কারণ এই তিন মারিফাত যদি হয় আল্লাহর মারিফাত রসুলের মারিফাত আর দিনের মারিফাত মারিফাত নেই আল্লাহর দিনেরও জ্ঞান নাই আল্লাহ পাকে নাজিলিত দিনের এবং রাসুলের জ্ঞান নাই সেই জ্ঞানগুলি বাতিল জ্ঞান রয়েছে শৈতানের কাছে তাহলে এই যে যে মারিফাতের নামে মারিফতি এলিম আর ইসলামকে চার ভাগে ভাগ করা মারেফাত আর হকিক আর আর শরিয়ত এটি হচ্ছে শায়তানি ভাগ একটি এই ভাগ ইসলামে নেয় এবং এতে কোনো আমি অতিরঞ্জন বাড়াবাড়ি করে বলছি আক্রোশে বলছি না আল্লাহর কসম করে বলছি কোনো বাড়াবাড়ি করে বলছি না আমার এল মোতাবেক এবং কোনো আক্রোশে বলছি না খুব ঠান্ডা মিজাজে বলছি ইসলামে এই ভাগ নেই ইসলামের যা আছে আল্লাহ সম্পর্কে জ্ঞান হাসিল করা রসুল সম্পর্কে সম্পর্কে মা রেফাত হাসিল করা মানে জ্ঞান হাসিল করা যা কোরআন মজুদ রয়েছে নবী সালাম সির মজুদ রয়েছে জীবনীতে মজুদ রয়েছে যেগুলো হাদি সাহাবাই যেগুলি উল্লেখ করেছেন তার জমিনের নাম তার বংশের লোকেরা লিখেছিলেন আব্দুল মুতালেব রেখেছিলেন মুহাম্মদ আল্লাহ পাক তাঁর এই নামকরানিকে উল্লেখ করেছেন মহাম্মদ রসুল্লাহ উল্লেখ করেছেন মা কানা মোহাম্মদ আবাহিন আর আল্লাহ আরেকটি নাম উল্লেখ করেছেন নাম নামের মধ্যে পরিচিত নাম আহমদ হমদ মানে অতি প্রশংসাকারী বা সর্বাধিক প্রশংসাকারী আহমদ ইসম তফ আহমদ আফ আলুদ এখন আলুদ থেকে ইসিন হচ্ছে हामेदाओ थे सर्वाधिक प्रशंसा प्रशंसा अकबरों मान सब बड़ो सबकि बड़ आहसान मान सब सुंदर तेमद मान सब चाहते बसि प्रशंसा करी कार आल्लाह আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী সমস্ত প্রশংসিত প্রশংসিত মানে কি মানে তার প্রশংসা করা হয়েছে যেমন তিনি সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহ পাকের তেমনি সমস্ত মানুষ জিনের মধ্যে সবচাইতে বেশি প্রশংসার যোগ্য এবং প্রশংসা করা হয়েছে আর হচ্ছে কেমন পর্যন্ত হবে কার্লাম্মদ সাল্লা প্রশংসিত তিনি এবং প্রশংসার অধিকারীও আল্লাহরুল আলমিনের পরে সৃষ্টি জগতে সবচাইতে বেশি প্রশংসার অধিকারী মোহাম্মদ সাল্লাহ তো যেমন নাম আল্লা বিশ্বাসী ছিল আল্লাহ তহিদ বিশ্বাসী ছিল না তহিদ কে তারা বিগৃত করে সিরকে রূপান্তরিত করেছিল আল্লাহর একত্রের দিন ইব্রাহিম আলী দিনকে তারা সিরকে পরিণত করেছিল কিন্তু তাদের মধ্যে তহিদ এর কিছু কথাবার্তা নাম এগুলি ছিল এজন্য জন্য তহিদ নাম আর সিরকি নাম যেমন আজকালকার কবর ইসলামের ওই রকমই করেছিল একেবারে কোরাইশ অনুকরণ করেছে আজকের মাজার মুসলিমরা যারা জিলানি চিস্তি গস কোতুব এসব বিশ্বাসী পৃথিবী ধরে আছেন পৃথিবী নিয়ন্ত্রণ করেন তাদের সামনে পৃথিবীটা হচ্ছে পানের বাটোয়ার মতো মানে আছে না নেই বলে গেছে কোন কিতাবে আছে একটু স্মরণ করিয়ে দি আপনাদের আহ চর্ম আছে যে রশিদ আহমদ গঙ্গ পানের বাটোয়ার মতো ধরলো পানের বাটো ধরে আছড় দিয়ে ভেঙে ফেলে দিল তাই না মন হলে ভেঙে দিল না মন হকে ঢুকে দিলেন মন হলে কাউকে দিয়ে দিল পানের বাটো নাও তুমি নাও তাই না ওই রকমে নাকি রাশিদ গঙ্গে পৃথিবী পরের বটন হলে পীরের তরিকাই রয়েছে মানে যাদেরকে লোকেরা হক্কানি বলছে আমি বলছি না আর শরীয়ত বলেনি এই পীর দুই ভাগ নেই যাদেরকে লোকেরা পীর বলছে তাদের কিতাবে রয়েছে जी को पता रान तो चर्मन छात्र न घंटारे मारिफात पढ़ले सब तथ्य पे जा गुप्तधन पे जा सब गुप्तधन शिल्क विदात गुप्तधन गुप्तधन लुकिए रेखे मानुष के मरण करा का चोखर पानी फेला আর জিকির করানো কোনো ফাইদা হবে না সে করে নেই জমিন থেকে রস টানে ওই যে অবস্থায় করা হয়েছে এইরকমই অবস্থা এসব জিকির আজকার আর মরণ স্মরণ করা আর মরণের ওয়াজ করা আর কাঁদিয়ে দেওয়া বাবারে মর্তি হবে কেমন করে জবাব দি বিষয় যে কাঁদেন মরণকে স্মরণ করে কিন্তু শেখর ঠিক থেকে তহির ঠিক থেকে সন্নত ঠিক থেকে শির কুহরি করে নাই তো মক্কার মুশরেকেরা আবদুল্লাহ নামও রাখতো আবদুল মুতালেম নিজের ছেলের নাম কি রাখছে আবদুল্লাহ আবার আব্দুল উজ্জাও রাখত আবদ রাখতো আব্দুল উজ্জা আবু সুখিয়ান যখন ক্ষয়ক্ষতি করলো ওহর যুদ্ধে ইসলামের মুসলিমের তখন বলেছিল লাল উজ্জা ওয়ালা উজ্জাল দেখো আমাদের উজ্জা দেবী আছে তোমাদের উজ্জা নাই উমার সেই জন্য তোমরা আজকে হতাহত লানাল উজ্জা উজ্জাল হাকুম তখন এ নবীকার বলে জবাব দাও উমার বলছে কি জবাব দেয়ারসল আল্লাহ আল্লাহ মৌলান আল্লাহ আমাদের মাউলান আছে অভিভাবক আছেন তোমাদের কোন অভিভাবক নেই অভিভাবক ছড়া তোমরা মানুষ আর একটি স্লোগান দিয়েছিল আজকাল দেয় না বিজয় শ্লোগান হয়েছিল তার দ্বারা এই সব ক্ষয়ক্ষতি বা ইসলাম কবুল করলে আল্লাহ করে তো বলে উঠেছিল যে মানে হবালের জয় হবালের জয় মানে জয় ও হলো জিতলো হোবাল হবালের জয় উমার বলছেন তোমার জবাব দাও তোমার কণ্ঠ খুব জোরালো কণ্ঠ ছিল জোরালো কণ্ঠ জবাব দাও যাতে ওদের কাছে আওয়াজ পৌঁছ কি জবাব দেব জবাব তো খুঁজে পাই না জবাব শিখে নেই বলে আল্লাহ আলাহ ও আজল আলা আলাহ আল্লাহ হচ্ছেন মহান এবং আজল শ্রেষ্ঠ মহিমাময় আল্লাহ আল্লাহ আজল তো তারা সিরকি নামও রাখতো ইসলামী নামও রাখতো আজকাল এই বিদাত নামে এরকম পাবেন। না একটি মাদ্রাসা আছে দিল্লিতে আমি যখন সৌদি আরব আসছিলাম তখন ওখানে দেখি যে কিছু এলাকার ছাত্র দেশে করেছে তো বেশ কিছু ছাত্র আমার ছাত্র ওই মাদ্রাসায় পড়ছে দেওবান্ধী মাদ্রাসা দেওবন্ধের শাখা মাদ্রাসাটির নাম মাদ্রাসাটির নাম বলছি মাদ্রাসা হুসাইন বক্স মাদ্রাসার নামই হচ্ছে হুসাইন বক্স হুসেন বক্স মানে কোনদিন চিন্তা করেছেন হুসাইন বক্স মানে হুসেনের দান বক্সে দাও মানে দান করে দাও এই জন্য যারা কোরআন খানিতে কি করে আমরা যে কোরআন খতাম আল্লাহ অমুক আমার বাবাকে বা দাদাকে বা অমুক হাজির সাহেবকে কি করে দাও বক্সে দাও বা আমি বক্সে দিলাম এরকম বলে বক্সে দাও মানে বকসিস করা দান করে দাও তো হুসেন বক্স মানে হুসেনের দান হুসেনের বক্স কিছু আছে নাকি পৃথিবীতে হোসেনের দান না মাদ্রাসা আছে না হোসেনের দান পৃথিবী আছে না হুসেনের দান করে রুজির কাছে সবকিছু কার দান নাম নয় তারপরে পাকিস্তানে ভারতে ভাষীদের পীর বক্স পির বক্স নাম আছে মানে পীরের দান বড় শিরকি নাম বেরলবি নাম আজকাল খুব ব্যাপক হারে রাখছে ভারত পাকিস্তান বাংলাদেশ আব্দুল মোস্তফা আব্দুল নবী আবদুল রসুল আর ওটাকে একটু হালকা করে মার্জি হালকা করে তারপরে জায়জ নাই গোলাম রসুল গোলাম নবী যদিও ওর হয়তো গোলামের দুটি অর্থ হয় তারপরেও গোলাম মানে গোলাম হয় যদি উর্দু মিডিয়াম রাখেন বা ফার্সি দেখেন গোলাম মানে দাস তাহলে আব্দুল মোস্তফার অর্থ হলো আর আরবিতে গোলাম মানে বালক বা ছেলে না বালক ছেলেকে গোলাম বলে তো যদি তাই অর্থ দ্বিতীয় অর্থ নেন তাহলে গোলাম নবী মানে নবীর ছেলে তো নবীর ছেলে তো কেউ নেই নবীর কোন ছেলে নেই মেয়ে শুধু ছিল বেঁচে সে যেন আল্লাপাক বলেছেন মা কানা মোহাম্মদ अबी नाम आल्लाम तरफ बाबर सम्पर्कित्ला पचर सुरे आंद निकट नैसंगत कथा আর তুমি বলবে তোমার বাবার নাম হচ্ছে বা হাবিবুর রহমান আর বলছে গোলাম নবী গোলাম রসুল মানে না নাই এই দিক দিয়ে জায়জ নাই আর যদি গোলাম মানে দাস নেন আব্দ মানে নেন আব্দুল মুস্তফা আব্দুল নবী আব্দুল রসুল নাম রাখা যেমন সিরকের নাম তেমনই গোলাম নবী গোলাম রসুল নাম রাখা এই তহিদ গুলি না এই তহিদের শিক্ষা আছে না এই শিক্ষার চর্চা আছে না সংশোধন আছে না মানুষের মধ্যে জ্ঞান আছে আলে মালামা যদি না শিখায় জনসাধারণ শিখবে কি এখন পর্যন্ত সেই মাদ্রাসা খুব প্রাচীন মাদ্রাসা মনে হয় একশো বছর হয়ে গেছে ইংরেজের আমল মাদ্রাসা হুসেন বক্স মাদ্রাসা নাম পরিবর্তন করা যাবে না মাদ্রাসা ইসলামিয়া জামিয়া ইসলামিয়া আরো কোনো নামদের মানুষের নাম দিয়ে করতে পারেন মানে এখানে মাদ্রাসা তাও বাকের সিদ্ধি তো মক্কার মুশ্রিকদের মধ্যে এরকমই ছিল তো ওইদেরও কথা ছিল নাম ছিল আর সিরকির নামও ছিল ঐ রকমই আজকাল বিদাতি সমাজ আছে আপনি কোরআন অনুসারী হবেন শিরিমুক্ত হন নামের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে সিরিপ মুক্ত হন গায়ে যদি তাবিজ থাকে তাবিজ ছিঁড়ে ফেলেন সিরিপ মুক্ত হন সুতা নিরাপদে ফেলেন বাড়িতে বেঁচে থাকবে কারণ এগুলি সির নবী করিম সাল্লা পিতার নাম ছিল আব্দুল্লাহ নাম তো নাম ছিল দাদার নাম ছিল আব্দুল মুতালেব আব্দুল মুতালেব মুতালেবের দাস বাবান্দা এটির নাম তা অহিদি নাম নয় আমলের নাম ছিল বিন হাসেম হাসেমের তাহলে পুত্র আব্দুল মুহ আবদুল্লাহ হচ্ছেন হাসেম মিন কোরাইশ এই হাসেম গোত্র কোরাইশ বংশ থেকে এই জন্য নবীলামের গোত্রকে বলা হয় হাসেম গোত্র আর বংশ হচ্ছে কোরাইশ বংশ বংশটা একটু বড় আর গোত্র বংশের একটা শাখাকে গোত্র বলা হয় আরব আরবকে তিন ভাগে তার আদ সামুদ সব সম্প্রদায় ছিল তাদের কালা ধ্বংস করে তাদের প্রজন্ম আর পৃথিবীতে নেই আদ সামুদ সমনে বিনাশ করে ধ্বংস করে তাদের প্রজাবে এমন নেমে এসছে যে সব ধ্বংস হয়ে গেছে ওই সব সম্প্রদায় এরা আরবে আরবে আর जरा प्राचीन मातृभाषा क्योंकि परवर्तीकाले परवर्ती आजकलकार जमाना हिसाब से पांच हजार बच्चे आगे क्योंकि परवर्तीकालब एलिक बसबाभ कर भाषा आरबी हो जाए मोस्ताबा এই ভাগ তারিখের কিতাব পাবেন আর এটা বিস্তারিত এর উপর বড় বড় বই লিখা হয়েছে কারা মুস্তারে গোত্র কোন কোন এলাকার লোকেরা কোন বংশ গুলি আরে বা লোক কোনোস্তারেম সাল কারণ নবী সাল্লু আলী আসসালাম এব্রাহিম আলী সাল্লামের বংশের এব্রাহিম আলী ইসলামের আসল বাড়ি কোথায় ছিল এরাকি আর এরাকের ভাষা তখন আরবি ছিল না ইরাকের ভাষা তো আরবি হল উমার রাজি আল্লাহ তালা যখন ফত করলেন আরবি ছিল না এই পরে ইব্রাহিম আলী সাল্লাম যখন ইসমাইল আর হাজারা কে হাজার রেখে দিয়ে চলে গেলেন মক্কাই মক্কাই যখন আরব বংশে বংশ যাতায়াত থাকতো মাঝে মাঝে এসে ওখানে থাকতো ওদের আশেপাশে থাকতে থাকতে আরবি শিখলেন ছোট থেকে আর ওরা হচ্ছেন মানে আরব মোস্তারে হচ্ছেন ইসমাইল আলী বংশিয়াত ইসমাইল আলি সাল্লাম হচ্ছেন ইব্রাহিম খালিল ছেলে আলীহি ও আফদালুল সালাতাম তাঁর প্রতি মানে ইব্রাহিম আলী ইসলামের প্রতি ও নবিয়ানা আমাদের নবী মোহাম্মদার প্রতি আফদালুল সালাতাম सब चाहते उत्तम श्रेष्ठ सलाद सालाम पेश करा जरा शत्रु शेखुल्लाम सब चाहते श्रेष्ठ উৎকৃষ্ট সালাত আমাদের নবী মোহাম্মদ মাঝে মাঝে আমি বলি যে যারা বিদ্যার্থীরা গাল দেয় কোরআনারি কে এই বলে যে ওয়াহাবি মারদুদ না ফা না দরুদ। এটি ভারতীয় বিদ্যার্থীদের একটা ছন্দ তৈরি করা আছে তো এই ছন্দে কি বলা হয়েছে ওয়াহির মারদুদ আল্লাহ রহমত থেকে বিতাড়িত কখনো না তারাই বিতাড়িত যারা বলে কারণ এই খারাপ গুণগুলি তাদের কাছে আছে আমাদের কাছে নেই বা যাদেরকে তাদের কাছে নেই কোরআন অনুসারী না আরবের কোরআন অনুসারীদের কাছে এই খারাপ গুণ আছে না ভারত উপমহাদেশ বাংলাদেশ পাকিস্তানের কোরআন সন্ন্যান অনুসারীদের মধ্যে এই গুণ আছে খারাপ গুণে তাদের মধ্যে আছে কি দুটি খারাপ গুণ বলেছে যে না ফাতেহা না দুরুদ এরা ফাতে পড়ে না আর দুরুদও পড়ে না সেই জন্য এরা কি মারদুদ তাহলে আর এই কবর পূজারীদের মজাবে তাদের তরিকাতে ফাতেহা এবং দরুদের তেমন কোন মূল্য নেই হালকা মূল্য অতেহা দুরুদ বিনে তাদের নামাজ হইতে পারে ফাতেহা ছাড়া फरज है नफल है जमाते है इमामा मुक्त मर दूध के ওরা যারা এগুলোকে গ্যার জরুরি মনে করে যে নামাজে দুরুদ না পড়লেও হয় নামাজ পডা শোনেন তাদের কাছে তারা কিতাব আবার দেখে নেবেন যদি মনে না থাকে তাদের কাছে নামাজে ফরজ হচ্ছে মেকদারু তাসাহুদ বসা তাশাহ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ বসা বাস তাশাহ পড়াও নয় কোন কাজ করে যেটাকে তাদের ভাষা বলে যে খরু বেসুন ইচ্ছা করে একটা নামাজ বিরোধী নামাজ বিপরীত কাজ করে দেন বেরিয়ে চলে যান নামাজ তাদের কাছে হয়ে যাবে তখন কোরআন অনুসারী তাদেরকে তারা বলছে আল্লা সাল্লাহ আলহ মোহাম্মদ দুরুদ ইব্রাহিমে না পড়লে নামাজ হয় না এই দুটি হচ্ছে রুকুন কোরআন অনুসারীদের কাছে যারা সরাসরি কোরআন সুনার প্রতি আমল করার চেষ্টা করে তাদের হচ্ছে এটি মত কখন যারা বলে স্বীকৃতি আত্মাহত না পড়লেও নামাজ হয়ে যাবে দুরুদ না পড়লেও নামাজ হয়ে যাবে সুরাফাতেহা সুরাফাতেহা সম্পর্কে তাদের মত হচ্ছে জন্য পড়াই জাহিজ নাই না ফাতেহা করলো তারই তো করলো যে মক্তাদি আর অধিকাংশ লোক মোক্তাদি এমাম তো একজন তিনটে ইমাম না আর বাকি সবই তো মোক্তি তারা অধিকাংশই কি করে না সুরাফা ত্যা পড়ে না শুধু পড়ে না নাই বলে না যাইজ এমামের পেছনে সুরাফা ত্যা পড়া তাদের কাছে যাইজই নয় বিরোধী তো তারা বেশি তাহলে মারদুদ আবার কি হবে উল্টো গাল তাদের গিয়ে পড়লো না এর জন্য বলেছেন কোন মানুষ যদি কোন মুসলিম ভাইকে বলে মরদুতের আপনারা ইফতের কি রহমত আছে রহমত কি আপনি দখল করে আছেন আল্লাহ নাকি আপনি ইচ্ছা মতো আপনি যাকে ইচ্ছা রহমতে ঢোকাবেন আর যাকে ইচ্ছা রহমত থেকে কিন্তু আল্লাহ রহমত ইউ তিমেইয়া হ্যাঁ আল্লাহ ইচ্ছা তাকে দেবেন তাহলে আপনি কুকিগত কি করে আল্লাহর রহমত নিজের ধন সম্পদ কুকিগত করে রাখতে পারেন না হ্যাঁ আল্লাহর রহমত কে কুকিগত করে রাখবেন সুতরাং এইরকম বাড়াবাড়ি কখনো করবেন না আল্লাহর হস্তে নামাজটা সংশোধন করেন আর সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়েন আত্মা হেতুর আর নামাজ পড়ছেন ওটাকে ফরজ মনে করেন সুন্নত মনে করিয়েন না ওটাকে না কুদুরী ওই সব অন্ধভাবে ফলো করবেন এই কথা আপনাকে শেখানো হয়নি তো এব্রাহিম খালিদুল্লাহ আলিহি ও আল নবিয়ান লেখক বলছেন যে এবার আমি ফরিদুল্লাহ সালাদ সালাম পেশ করছি আর নবী আমাদের সর্বোত্তম সালাম এবং সালাদেশ করছি জানছেন তেষট্টি বছর তেষট্টি বছর সালাসম সিদ্ধানা তেষট্টি বছর ছিল মেনা আর বাবলা নবুয়াহ তার মধ্যে চল্লিশ বছর নবির जीवन रिस जीवन नबी रसुलर बेचे छ मोट हो गेषट्टी बचर एर मध्य मक्कई कत बचर बस तिरपान्न बच्चों চল্লিশ বছর এবং নবী হওয়ার পরে তেরো বছর তাহলে তের পান্ন বছর হচ্ছে তারপরে আল্লাহা কব আলমিনের ডাকে সাড়া দিয়েছেন ইন্তকাল করেছেন বিদাতিরা কতগুলি ভাষা বলে মাঝে মাঝে আমরাও কিন্তু তার সাথে সহি আকিদাই স্পষ্ট করার জন্য ইন্তেকাল করেছেন ওয়ফাত পেয়েছেন বলে দিচ্ছি আমরাও বুঝি আল্লাহর পেয়ারা হয়েছেন নিঃসন্দেহে হ্যাঁ আল্লাহর সাথে মিলিত হয়েছেন নিঃসন্দেহে কিন্তু তার সাথে সাথে তিনি ইন্তকাল করেছেন দুনিয়ার যে হায়াত ছিল সেটা শেষ হয়েছে এটি কোরআনের কথা না মন আমাদের কথা আল্লাহা কোরআনে করি হাফিজ করিম আল্লাহাকে ইরশাদ করছে ইন্নাকা মিয় নিশ্চয় আপনি মানে মিরিত তারপরেও বলবেন না না নবী করিম সালাম জীবিত আছেন আর আমাদের মতই জীবিত আছেন আজকে থেকে সাত থেকে আট বছর আগে মাসিক মদিনা লিখলাম ইঞ্জিনিয়ার হলো তাকে আল্লাহ পাক সুন্দর হিদায়ত করেছেন তিনি বললেন যখন আমি এই পত্রিকা পড়লাম মদিনা যে আমাদের মতো জীবিত তখন আমি প্রশ্ন আবার লিখে পাঠালাম এই খান সাহেবকে যে আমি শুধু একটি দলিল চাই যে আমাদের মতো জীবিতের বছর আগে গিয়েছিলাম সেখানে ওনার বাড়িতে ছিলাম কয়েকটা মসজিদে বক্তব্য করেছিলাম তো এই হচ্ছে আলেমদের অবস্থা আমাদের যারা মুফাসের কোরআন যারা তফসিল লিখেছেন কিন্তু ভেজাল ঢুকে রেখে দিয়েছেন रसुलर कथा बद खान कथा जान साहेबर कथा उमुक साहेब मौलान कथा हुजुर না আমার কথা হুজুরের কথা খান সাহেবের কথা অনিচ্ছাকৃত ভুল হতে পারে আকিদার ভুল হইতে পারে মাসাল ফেকার সেটা ছেড়ে দিতে হবে এই রাস্তাটা কেন বুঝতে পারছে না আমরা অনেকে আল্লাহ ফাকরুল আলম নবীলাম সম্পর্কে আরো কয়েকটি আয় নিজেরাই বুঝতে পারছেন একটি অংশ অস্বীকার করে আর পুরো কোরআন অস্বীকার করে একই কথা কেউ যদি বলে সুরায় কৌসারের ফাসে কা আমি সলাত্ত মানছি নামাজ মানছি কিন্তু কুরবানি মানছি না মুসলমান থাকবে তাহলে কেউ থাকবে ইন্দা করেন। তো না না না তিনি মারা থেকে আল্লাহ রব্বুল আলমিনে ডাক ইকাল হলো তার নব্বী আবে তিনি নবীও ছিলেন রসুল ছিলেন তাকে নবী বানানো হয়েছে একরা আয়াত দিয়ে যে আয়াত গুলি শুরু হয়েছে সেই আয়াত গুলি করার মাধ্যমে পাঁচটি আয়াত নাজিল হল প্রথম হীরা পাহাড়ের গুহায় যেটাকে আজকাল জবলে নুর বলা হচ্ছে সেখানে নবী সাল প্রথম নবী হলেন তারপরে দ্বিতীয় পর্বে কিছুদিন পরে কদিন পরে অথবা ক বছর পরে বিষয়টি সুরা আল মুদাসের আয়াতগুলি তো এতে আল্লাহ ফাকবুল আলম বললেন ইয়াঈহাল মুদাসের হে হ্যা চাদর আবৃত দেসার মানে ওপরের কাপড় শরীরের সব চাইতে ওপরে যে কাপড় থাকে সেটাকে দিসার বলা ভাষায় আর সবচাইতে ভিতরে গায়ে লেগে যে কাপড় থাকে তাকে সে আর বলা হয় তাহলে আমরা গেঞ্জি শেয়ার। আর ওপরে যদি চাদর থাকে রুমাল থাকে গামছা গায়ে দিয়ে আছেন ওপরে জামা টামার উপরে সেটা হচ্ছে দিসার অথবা কিছু নেই তো ওপরে জামা যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা আপনি দাঁড়ান আর শুয়ে থাকবেন না চলেন উঠেন চিন্তিত হবেন না দুশ্চিন্তা করবেন না পিছপা হবেন না কি হবে কি করে বলবো কথা সবাই এই সব দেবী দেবতার পূজা করে তিনশো ষাটটি মূর্তি দিকে সাহস করতে হবে ফাহানদের এখন সাবধান করেন সতর্ক করেন সতর্ক করেন মুসরেকদের যে ছাড়োই সব নাহলে সর্বনাশ তোমাদের দুনিয়া ফেরা তোমরা দুনিয়ায় মুসরেক আল্লাহ শত্রু মাকুম অভিশপ্ত এবং আল্লাহর আজাব তোমাদের আর আপনার আপনার কাপড়কে পাক পবিত্র রাখুন এর মানে এই নয় যে কাপড় পাক পবিত্র নেই কাপড় পাক কবিত্র থাকলেও সতর্কতা আমরা করি না হ্যাঁ সতর্কতার বাণী আমরা বলি না অবশ্যই ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে অথচ কাপড় আর কেউ করেছেন আরবি ভাষায় এরকম বলে উদ্দেশ্য কখনো কখনো করা যায় কি তফসির বলে দিলাম কিন্তু বাহ্যিক তফসিল হচ্ছে আপনার কাপড় চোপড় পাক রাখুন কারণ তার উপর নির্ভর করছে আপনার বহু এবাদত বন্দিগি কাপড় যদি পাক না থাকে নামাজ হবে না হলে মুসলিম থাকতে পারেন সবচেয়ে বড় অপবিত্রতা হচ্ছে প্রতিমা পুতুল পূজা কবর মাজার পূজা আল্লাহ ছাড়া অন্যকে সিসা করা আল্লাহ ছাড়া অন্যকে আহ্বান করা হচ্ছে সবচেয়ে বড় না পাকি কারণ কাপড়ের নাপাকি যদি থাকে তো আজকের কাপড়টা না পাক আজকের নামাজটা হল না কিন্তু না কোনো বড় না নাপাকি হচ্ছে অন্তরের শির কুফুরি নাপাকি আল্লাহ পাক এই জন্য ওয়ারুজা ফাহু হে নবী আপনি প্রতিমা পুতুলের সিরকের অপবিত্রতা ত্যাগ করুন খবর ও কাছে যেন না মুসরিকদের মেলায় যাবেন না ওর যাবেন না হিন্দুদের যেমন মেলায় পূজা পূজার মেলায় যাবেন না তেমনি যারা কবর পূজার মুসলিম তাদের ওর খাসি পুকুরি নিয়ে যে মেলায় যায় খবরদার যাবেন না। সেখানে ত্যাগ করুন আপনি শিরকে তো আল্লাহ ফকরবুল আলমিন এই সুরে মুদাসের আয়াতগুলি নাজেল করে রসুল বানালেন তাহলে নবী আর রসুলের পার্থক্য কি এ কথা বলতেই প্রশ্ন জাগে নবী রসুলের পার্থক্য কি মাঝে পার্থক্য যেমন আহলে এল মানে আমরা করেছেন তাহলে আন্নান নবী ওই ব্যক্তিকে বলা হয় যার কাছে কোন শরীয়তের ওহিত হয়েছে কিন্তু তাকে তবলিগের প্রচারের পৌঁছে দেওয়ার আদেশ করা হয়নি তার মানে আল্লাহর কাছ থেকে ওহি আসে মাধ্যমে তার কাছে ওহি আসে আসমানি খবর আসে বিধি আসে কিন্তু তাকে নিজে আমল করার জন্য বলা হয়েছে গ্রামবাসীকে পৌঁছাও তোমার কমকে জাতিকে পৌঁছাও তবলিগ করো প্রচার করো এই আদেশ করা হয়নি এটি হলো কিসের সংজ্ঞা নবীর সংজ্ঞা রাসুলের সংজ্ঞা বলছেন ও রসুল মন ও পার্থক্য হইল ওহি দুইজনের উপর হয়েছে নবীর হয়েছে ফেরস্তা এসেছেন ওহিনে আর রসুলের প্রতি এসেছেন কিন্তু নবীকে তবলিগের আদেশ করা হয়নি প্রচারের আদেশ করা হয়নি আর রসুলকে তবলিগের প্রচারের प्रचार कर तबलीग करें बल्लेख महूनजा कुरानी करीब नबीम के सम्बोधन नजल होता अपनी मानसिक পৌঁছিয়ে দেন ওয়াইফ আলফামা বা আপনি যদি এইরকম কাজ না করেন না পৌঁছান তাহলে আপনি আল্লাহর আল্লাহ রেসালাতেন না জবাব জবাবদেহ করতে হবে শাসন করছেন সতর্ক করছেন তাহলে দায়িত্ব ছিল রসুল এইটি হচ্ছে এক ধরনের তারিফ বা সংজ্ঞা আদনাবী রসুলের পার্থক্য সংজ্ঞা হয়ে গেল তার সাথে পার্থক্য হয়ে পার্থক্য তবলিক করা আর না করার পার্থক্য কিন্তু অনেক গবেষক ওলামারা বলেছেন এবং আমিও বলছি যে দ্বিতীয় যে সংজ্ঞা পার্থক্য বলবো সেটা বেশি ঠিক কারণ এটা কেমন লাগে আজকে আমরা কাজ যা তা পৌঁছাতে বলা হয়েছে বললে গোয়ারনি বলো আয়া যদি একটি আয়াতও জানা থাকে একটি হাদিসও জানা থাকে আয়া মানে এখানে বিধান শরীয় বিধান আয়াত মানে শুধু আয়াত নয় হাদিস জানেন আর পৌঁছাবেন না হ্যাঁ টাকার নিচে কাপড় গেলে জাহান নামে যাবে হাদিসটা পৌঁছাবে না নাকি আমরা তো তবলিগের আদেশ কে হয়েছে তাহলে নবীগণকে ওহি হচ্ছে আর তবলিগের আদেশ হবে না শুধু তুমি নিজে আমল করো এটা কেমন কথা হইল আপত্তি এই সংজ্ঞার উপর নবিরসুলের যে ज्ञागुल्लेख कर पक्षे बारहिन्द नतून शरियत वही आसेंगे আগেরই শরীয় ছিল আগের রসুলের শরীয় ছিল আর তাকে বলা হয়েছে তার কি করোলি এসেছে এবং তাকে তবলিগ করতে বলা হয়েছে তিনি হয়েছেন রসুল মোহাম্মদ রসুল নতুন শরীয়তের কিতাব আল এসেছে এবং তাকে তবলিগ করতে বলা হয়েছে ইসা আলহিস নবীয় এবং রসুল তার কাছে ওহি এসেছে এবং প্রচার করতে বলা হয়েছে ইসার ইসালামের সমসাময়িক তারা নবী তাদের কাছে কোন কিতাব নাজল হয়েছে নতুন শরীয়ত নাজল না বন ইসরায়েলদের কাছে যে শরীয়ত ছিল তাওরাতের শরীয়ত ছিল তারি। প্রচার করতে বলা হচ্ছে তাদের কাছে না তাদের কাছে নতুন শরীয়তা আসেনি তোমাদের পিতা তোমাদের দাদা এব্রাহিম খালিুল্লাহর কাছে যে সোফ এব্রাহিম এসেছে তার তোমরা কি করো তিক কর তাহলে নবী রসুলের সংজ্ঞা দ্বারা বোঝা গেল যেই সংজ্ঞাই করেন এটা বেশি ভালো অবশ্যই এই সংজ্ঞা যেই সংসুলের মাঝে আম খাসের পার্থক্য আছে আম অর্থ পার্থক্য যে প্রত্যেক রসুল তাহলে নবী কিন্তু প্রত্যেক নবী রসুল নন কারণ নবী কাকে বলা হইলো যার কাছে ওহি এসেছে আর তবলি করতে বলা হয়েছে নতুন শরীয়তা আসেনি আর রসুল যার কাছে ওহি এসছে নতুন শরীয়তে এসেছে আর তবলিও করতে বলা হয়েছে তাহলে রসুলের তারিফে ওই আশা আছে আর বলব নবী বলবো রসুল মোহাম্মদ তাহলে নবিও এবং রসুল ও এব্রাহিম খাল ন এবং রসুল মুসা ইসা সালাম তারা নবী এবং রসুল নু আলি সাল্লাম নবী এবং রসুল কিন্তু অন্য যাদের সম্পর্কে কিতাব তাদের কাছে এসছে এরকম জানা নেই বা তাদের কিছু আগে দেখা যাচ্ছে যে একজন এসছেন যার কাছে আর সেই বংশেরই সেই গোতরের নবী তারা তাহলে বলব তারা নবী আগের কিতাবের প্রচার করেছেন আরো একটা স্পষ্ট উদাহরণ একই যুগে মৌসা আলী ইসলামের সাথে হারুন তার আপন ভাই হারুন আলী ইসলামের কোন কিতাব না যে হয়নি আল্লাহ বলছেন হারুন তুমিও যাও তোমার ভাইয়ের সাথে प्रचार करत भर पार्थक्य द्वित जो संज्ञा पार्थक्य बोलना बसि सूक्ष्म তার শহর ছিল জন্মভূমি মক্কা ওয়া হা জার মদিনা এবং হিজরত করেছেন বিস্তারিত